আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ নবীনা মোহাম্মি আসাহিহমায় সমিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদিতাব থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আজকে আমরা যে অধ্যায় এবং যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ফজলুল বধু অজু করার ফজিলত যেহেতু ফজিলত সংক্রান্ত অধ্যায় আমাদের সামনে এখন তো এ বিষয়ে বিভিন্ন আমলের ফজিলত এটা আমরা জানতে পারব ফজিলত মানে উপকার তো যে কাজের উপকার জানবে মানুষেরা সেই কাজ করার আগ্রহ করবে এজন্য কাজের লাভ কি মানুষ চায় হলো লাভ লাভ বেশি হলেই মানুষ সেটা করা আগ্রহ করে তো এই লাভ অনেক সময় দুনিয়াবি লাভ হয় অনেক সময় আখেরাতের লাভ হয় তো কোনো ব্যক্তি যখন শরীয়তের কোনো আমল যখন সে করবে তাকে লাভ হবে ইনশাল্লাহ দুনিয়ার লাভও হবে আখেরাতের লাভও হবে তবে লক্ষ্য উদ্দেশ্য হবে আখেরাতের লাভ আল্লাহ সন্তুষ্ট এ বিষয়ে সুরায় মাইদার ৬ ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যখন তোমরা নামাজের ইচ্ছা করবে ফক শিলু বুঝু হাকুম তখন তোমার চেহারা ধুয়ে নাও দেুম ইলাল মারাফিক তোমার হাত কোন ধুয়ে নাও ওম শাহু বের ও সেক তোমাদের মাতামাশা করো এবং তোমাদের পা পর্যন্ত তোমার ধো অর্থাৎ উজু করো অর্থাৎ উজু করো তাহলে আল্লাহ বলছেন তুমি যখন সলাতের ইচ্ছা করবে নামাজ ইচ্ছা করবে তার পূর্বে উজু করা করা জরুরি অজু না করে সলাৎ আদায় করা যাবে না তাহলে এই আয়াতে আমাদেরকে অজু অপরিহার্য করে দিলেন উজু করতেই হবে এই বিষয়ে আল্লাহ তালা আগে যে বলছেন মা হারাজ বলছেন এচু করতে যে তোমাদেরকে নির্দেশ দিলাম এর উদ্দেশ্য এটা নয় যে তোমাদেরকে কোনো কষ্ট দিলাম তোমাদের কোনো ব্যাঘাত ঘটালাম তোমাদের কোনো অসুবিধা ঘটালাম এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য বলছেন কিংরিদুল ইউ তহিরকম আল্লাহ তারা তোমাদেরকে পাক ও পবিত্র করতে চান আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন একেবারে পাক এবং পবিত্র হয়ে সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেহেতু বেশিরভাগ সময় মানুষ কী হয় লেবাস পরিহিত অবস্থায় থাকে আর লেবাস পরিহিত অবস্থায় তার খোলা থাকে কি কি চেহারা মাথা দুই হাতের অংশ দু পায়ের অংশ তাহলে রাস্তায় চলাফেরা করতে ঘোরাফেরা করতে কাজকাম করতে অনেক ময়লা আবর্জনা শরীলে পড়তে পারে তো আপনি দাঁড়াচ্ছেন কার সামনে আপনার স্রষ্টা আল্লাহর সামনে আল্লা রে মানুষ যখন সলাতে দাঁড়ায় নামাজে যখন দাঁড়ায় কান্না হু জুনাজি রব্বাহু সে তার প্রতিপালকের সঙ্গে কথোপকথন করে তো দুনিয়ায় যদি আপনাকে পট করে ডাকা হয়ে যে এই চেয়ারম্যান সাহেবের সে দেখা করেন তখনই তো হাটটা ঝেড়ে পাটা ঝেড়ে চেয়ারম্যান সাহেবের এভাবে যাওয়া যায় একটু মুখ টুক ঝেড়ে দেখি এতটুকু করা যায় আরও যদি একটু বড় লোক হয় চেয়ারম্যান সাহেব আসলে মেম্বার সাহেব প্রধানমন্ত্রী যদি ডাকে তাহলে কি ওই কাজ ছেড়ে যাবেন না পট করে পাশে যে হাতটা ধুয়ে ও সুন্দর লাগানোর চেষ্টা করবেন দেখি এই আল্লাহ আল্লাহ কি বলছেন মসজিদ তুমি যখন মসজিদে যাবা সলা যা করার জন্য তখন ভালো পোশাক পরে যাও কারণ তুমি বাদশার কাছে নয় সারা পৃথিবীর বাদশার বাদশার সামনে তুমি যা কান্না হো ইউনাজি রব তুমি রবের সঙ্গে কথোপকথন করছো তাহলে সেই ক্ষেত্রে মানুষ চলাতের পূর্বে এই অংশটুকু ধোয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলেছেন যেন তোমরা তার শুক্র আদায় করো তার নিয়ামত কি তার নিয়ামত হলো ইসলাম তার নিয়ামত হলো দিন আল্লাহ তালা এভাবে প্রত্যেক বিষয়ে তোমাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা তার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে বিধায় তোমাদের আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে দুনিয়ায় শুধু ফেলে দেয় নাই যে তুমি যেমন ইচ্ছা তেমন চলো না তোমাকে চলার জন্য যা কিছু দরকার। তোমার সফলতার জন্য যা কিছু দরকার তোমার কামিয়াবির জন্য যা কিছু দরকার সব কিছু গাইড উনি দিয়ে দিয়েছেন এই যে দেখো এটা ভালো এটা মন্দ এটা করলে ভালো হবে এটা করলে মন্দ হবে এখন তুমি দেখো কি করবা কোনটা করবা সংক্রান্তে যে প্রথম হাদিস আমরা এখন শ্রবণ করবো আবুরা তিনি বলেন রসুরমকে বলতে শুনেছি তিনি বলেন যে আমার পেয়ামতের দিন তাদেরকে ডাকা হবে পেয়ামতের দিন আমার ওম্মদেরকে ডাকা হবে ঘোর্রান তাদের কপাল হবে উজ্জ্বল মহাজ্জালিন ওজুর অঙ্গ প্রতঙ্গগুলি প্রজ্জ্বলিত হবে মিন আসারিল ওধু ওজুর চিহ্নগুলি ওজুর চিহ্নগুলি তাদের কী হবে চমকিতে থাকবে ফামানিস আমিনা ঘোর তাহু যে ব্যক্তি তার এই চমকানো অংশ কেহ যদি বৃদ্ধি করতে চায় ফালিয়া ফাল তার সে যেন করে তাহলে যেই অংশ আমরা অজুর সময় ধুই চেহারা ধুই হাত ধুই মাতামাশা করি পা ধুই এই অংশটুকু কেয়ামতের দিন কি হবে চমকিতে থাকবে আলো দিবে এর একটা বিশেষ উজ্জ্বল হয়ে থাকবে যেই উজ্জ্বলতা দেখে আল্লাহ নবী সাহাশালাম তার উন্মতি বলে চিনবেন তো আল্লা নবী বললেন যে তুমি যদি ইচ্ছা করো তোমার এই উজ্জ্বল অংশটা বাড়াতে তাহলে আরও বাড়াও সমস্যা নেই আরও বাড়াও সমস্যা নেই তবে কম আস কম উপর পর্যন্ত আর মাথার একেবারে চুলের গোড়া থেকে নিয়ে কানের লতি এরপরে থুতুন নিচ আবার এই কানের নতি এটা হলো সম্পূর্ণ ওয়াচ وان هو قال سمعت خيلي يقول تبلغ الحليه من المؤمنين حيث يبلغ الوضوء رواه مسلم ابو هرثه الله تبارك وتعالى একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন سمعت خيلي আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি বন্ধুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ تبلغ الحليه من المؤمنين মুমিনের অলংকার পৌঁছবে হাই সুযাবলগুল ওয়াদু ওই স্থান পর্যন্ত যেই স্থান পর্যন্ত ওযু পৌঁছবে যেখান পর্যন্ত তার অলংকার সেমান তিনি বলেন যে ব্যক্তি করলো এবং তার নখের নিচের অংশ থেকেও গুণা বের হয়ে যাবে নখের নিচের অংশ থেকেও গুণা ঝরে যাবে তাহলে বুঝে আসলো অজুর মাধ্যমে গুণা ঝরে যায় ওজুর মাধ্যমে ওজুর পানির সাথে সাথে গুণাও ঝরে যায় এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ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 कुरान भोजवार जन्की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख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 देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा देलाय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 الحمد لله والصلاة والسلام على رسول الله شماني تو سرطاوت وشك مندولي امرا عزور فضيلت شنکان تو ادھائنی امرا عالو چنانکوری عشت السلام ریاض السالحن کتاب ته گه برو تیر پور بے تو امرا شنه چی اللہ نبی سلام بوله چن جه قیام تیر دین اجور انشو چمکی تی تک بے جات دور پرجنتو جائی ستان پرجنتو اجور پانی پوش بے اجور ستان پرجنتو قیامت এবং আমার এই হাদিসটাও শুনেছি যে হাদিস ওসমান বিন আফান নদিয়াল্লাহ তা তিনি বলেছেন যে যে ব্যক্তি উঁজু করবে এবং সুন্দরভাবে উজু করবে তো সুন্দরভাবে উজু করা মানে কি উজু করা আবার সুন্দরভাবে উজু করা তার অর্থ কী তো সুন্দরভাবে উজু করা অর্থ হলেই যে অজু শুরু করতে হবে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে এবং তার এই হাতের এই কবজি কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে এরপর কুলি করতে হবে তিনবার কুলিটা ভিতর পর্যন্ত পানিটা ভিতর পর্যন্ত নিয়ে যাবে তবে সম রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না আর রোজা না হলে একটু গড়গড়া করে ভিতর পর্যন্ত পানি নিয়ে হবে এরপর নাকের ভিতরের অংশ পর্যন্ত তিনবার পানি দিতে হবে এবং নাক ঝাড়তে হবে এরপরে তিনবার সমস্ত চেহারা ধুতে হবে তিনবার এরপর ডান হাত তিনবার কোনে উপর পর্যন্ত বাম হাত তিনবার কোনে উপর পর্যন্ত এরপরে মাথা মাসা করবে পরিপূর্ণ মাতা মাসা কিভাবে এই যেভাবে হাতটা কপালে রেখে সমস্ত হাত পিছনে নিয়ে যাবে এরপরে আবার হাতটাকে ফিরে নিয়ে আসবে কপাল পর্যন্ত এরপরে কানের ভিতরে এই দুই সাহায্য আঙুলি দিয়ে সেটাকে মশা করে বৃদ্ধা আঙুল দিয়ে কানের পিছনের অংশ মশা করতে হবে আর এর এরপরে যে এই কোদাল পিটার দরকার নেই কারণ আপনি মশা যখন করেছেন তখন ওটা একেবারে গরদান পর্যন্ত চলে গেছে আর এটার যেটা হাদিস আছে হাদিসটা দুর্বল সহি নয় বিধায় ওর ওপর আমল করার দরকার নেই এরপরে পা ধুতে হবে ডান পা টাকনার উপর পর্যন্ত বাম পাও টাকনের উপর পর্যন্ত এবং অজুর শেষে একটি দোয়া আছে যে দোয়াটি আমরা শুনবো ইনশাআল্লাহ আরশাদু আল্লাহ ইহু ওয়াহাদাহুল্লাহ শরিক আহ আশাদু আল্লাহ মুহম্মদ আব্দু এটা হলো সুন্দরভাবে উজু করা আস্তে ধীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একবার ধোয়া ফরস দুইবার ধোয়া ও ছন্নদ অতিরিক্ত তিনবার ধোয়া দুইবার ধোয়া যাবে তিনবার ধোয়া যাবে পরিপূর্ণ ছন্নুত তো তিনি বললেন যে ব্যক্তি উঁজু করলো এবং সুন্দরভাবে উজু করলো সেটা আমাদের বলে দিলাম যে সুন্দরভাবে উজু করার জন্য কি তবে এখানে আরেকটা লক্ষণীয় সেটা যে হলো অনেক বই লেখা আছে চেহারা ধুলে এই দোয়া পড়তে হবে হাত ধুতে এই দোয়া পড়তে হবে এগুলো দরকার নেই বলছেন এভাবে যদি সুন্দরভাবে উজু করে তাহলে তার গুণা তার হাত থেকে তার পা নখ থেকে ঝরে যায় মিসলা ওয়ান হু কল রসুল من توضع هكذا غفر له ما تقدم من جمه وقان الصلاةه ومشيه الى المسجد نافلتاً رواه مسلم عثمان بن عفان رضي الله تنه تنه آرو بولين تنه رسول رسولم کے وجوه کرتے دیکھے چھن نحو وجوه هذا بس طریق حدیث جه انی وجوه پترو نیشه وجوه کرے دیکھائے چھن جه بحبه امی اپنا درکے بولنام ٹھیک ای بحبه انی وجوه যে ব্যক্তি আমার মতো যেভাবে আমি করলাম এইভাবে আর উজুতেই গুণা মাফ হয়ে গেল অজু করে যখন মসজিদে যাবেন প্রত্যেক কদমে নাকি লেখবে আল্লাহ প্রত্যেক কদমে গুনা মাফ করবে এরপরে যে সলাাদ আদায় করবেন নামাজ পড়বেন তার স্বাব সলাদ সুনুদ এর পর ফরস পর্যন্ত অপেক্ষায় আছেন তার স্বাব হলে এই যে আপনি যেন নামাজ রতই আছেন। এক নামাজ পরে আর এক নামাজ রত অবস্থায় আছেন। তো আরো যেগুলি ফজিলত অজুতেই যখন সব মাফ হয়ে গেল বলছেন আপনার বাকি যে সলাদ পরবেন মসজিদে যাওয়ার যেটা ফজিলত না ফেলাত সেটা অতিরিক্ত আপনার জন্য থাকে যাবে সেটা অতিরিক্ত আরো পাবেন কিন্তু আবু হরিয়াল তিনি বলেন রসুল আসলাম বলেছেন যখন কোনো মুসলিম অথবা মমিন বান্দা উজু করে এবং চেহারা যখন ধৈ পানির শেষ ফোটার সাথে আল্লাহ পাক তার চেহারা এবং তার চোখ দিয়ে যত গুণা হয়েছে সব গুণা আল্লাহ তারা ঝরে দেন ফাইদা গাছালা দেয়হি এরপর যখন সে দুই হাত যখন ধৌত করে আল্লা তালা এই হাত ধোয়ার সাথে সাথে তার পানির সাথে সাথে তার গুণাগুলিকে ঝরে দেয় এমনকি তার পানির শেষ ফোটার সাথে তার হাতের সকল গুণা ঝরে দেয় যে গুণাগুলি সে হাত দ্বারা করেছে আল্লা তালা সেই গুণাগুলি ঝরে দেয় পানির সাথে অথবা পানির শেষ ফোটার সাথে হাত্তা যা নাকি সে যখন অজু করে যখন ওঠে। সে তখন গুনা থেকে সম্পূর্ণ এবং মুক্ত হয়ে অজু শেষ করে দিয়েছে মহানাল্লা মুসলিমের একটা জিনিস লক্ষণীয় স্মরণ করে শুনছি। অটোমেটিক যে গুলাগুনি মাফ হয়ে যায় এগুলি সহিরা গুণা ছোট গুনা। আর যেগুলি বড় গুণা জিনা করা শরাফ পান করা মদ পান করা মিথ্যা বলা কারো উপর জুলুম করা অন্যায় অবিচার করা কারো হক আত্মসাত করা সালাদ তরক করা নামাজ ত্যাগ করা এগুলি জন্য বড় বড় গুণা যেগুলো আছে জাদু করা হারাম খাওয়া এতে মাল আত্মসাত করা সুদ খাওয়া এগুলি বড় যেগুলি গুণা আছে এগুলি অটোমেটিক মাফ হয় না সেগুলোর জন্য কি করতে হবে আল্লাহকে বলতে পারে আল্লাহ আমি অমুক গুণা করেছি গুণাগুলি স্মরণ করতে হবে আল্লাহ এই অন্যায় করেছি বড় বড় গুণা করেছি আল্লাহ আমি এই গুণা আর কোনো দিন করবো না আর কোনো দিন করবো না প্রথমে গুণা ছেড়ে দিতে হবে যে গুণা করতাম দ্বারা জন্য তো করছি সেটাকে সেরে দিতে হবে আল্লাহকে বলতে হবে এটা আর কোনোদিন করব না আর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা মাফ করে দেবে নিশাল্লাহ তো বড় গুণা যেন তো করতে হবে এগুলি সব ছোট সাস্তায় চলছে অনেক কিছু চোখে পড়ে যায় পরে না ইচ্ছা অনিচ্ছাই তো সেগুলি গুণা হচ্ছে ইচ্ছা অনেক হাত দ্বারা কত রকম গুণা হয়ে যায় পা দ্বারা কোথাও হেরে যাচ্ছি কত কি করছি তো ওজুর মাধ্যমে এগুলি গুণা অটোমেটিক আল্লাহলা ক্ষমা করে দেয় তো কত গুণা আমাদের মাথায় আছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত গুণা করি তো এই গুনার মাঝে মাঝে যে আল্লাহ পাক আমাদেরকে রুটিন দিয়েছেন ফজর পড়ো জহর পরো আসর পরো মাগরিব পরো এসা পরো আবার ফজর পড়ো তো এইভাবে যদি আমরা অজু করি সলা চাঁদাই করি এই রুটিন যদি আমরা মেনে চলি তাহলে গুণা হবে সাফ হবে গুণা হবে সাফ হবে গুণা হবে সাফ হবে কিন্তু গুণা হলো নামাজ পড়লাম না গুণা থেকেই গেল পরিষ্কার হলো না আবার গুণা করলাম নামাজ পড়লাম না ঘুনে রয়ে গেল এই জন্য বলা হয় যেটা আছে এটা যদি আমরা ফলো করে চলি তাহলে আমরা অটোমেটিক হতে পারবো কবরস্থানে গেলে আমরা কবরবাসীদেরকে সালাম কিভাবে করব সালাম কিভাবে করব এ বিষয়ে আবু রাজা আল্লাহ তিনি বলেন উনি কবরস্থানে আসলেন কবরস্থান কোনটা বাকিউল হারকাত যেটা আমরা জান্নাতুল বাকি বলি কিন্তু ওটার নাম জান্নাতুল বাকি নয় আসল নাম হলো বাকিউল হারকাদ যেটা মসজিদ নবীর একেবারে পাশে আছে বিশাল বড় কবর যেখানে বহু সাহাবাহের কবর আছে সেটা হলো বাকিউল হারকাত তো উনি সেই কবরস্থানে যাতেন প্রায় জাতেন কখন যাতেন শেষ রাত্রে ফকল এবং উনি যে দোয়াটি পড়তেন সেটা হল আসসালামে আপনাদের প্রতি শান্তি বর্ষিত আল্লাহ যদি তাই আমরা অচিরেই তোমাদের নিকটে আসছি কারণ যেতে হবে ওই কবরে যান আর যে কবরে জান সেখানে যেতেই হবে তো তারা একটু আগে গেছে আমরা একটু পরে যাব তো এইভাবে সালাম করা শূন্য আসসালামু আলাইকুম আল্লাহ আগে অন্য রেবায়তা আছে অতিরিক্ত শব্দ নস্লাফিয়াফিয়া আমরা নিজেদের জন্য আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করছি আল্লাহর কাছ থেকে বলছেন না রবি বললেন যে আমার পছন্দ আমি চাচ্ছি যে আমি আমার ভাইদেরকে দেখি আমার ভাইদেরকে দেখি কলু সাহাবে হে আল্লাহ নবীলাম আমরা আপনার ভাই নই আমার আপনার ভাই নই তিনি বললেন তোমরা তো আমার সাহাবি সঙ্গী সাথী আমার ভাইকে বলছেন ভাই কারা যারা আমার পরে আসবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা মুসলমান আসবে তারা আমার ভাই তিনি বললেন আর তিনি বললেন কোন ব্যক্তির যদি এমন কিছু ঘোরা থাকে যে ঘোড়ার কপালে এবং তার পায়ে সাদা দাগ আছে যে ঘোড়ার কপালে এবং পায়ে সাদা দাগ আছে এই ঘোরাগুলি যদি এমন ঘোড়ার মাঝে ছেড়ে দেওয়া হয় যে ঘোরাগুলি এখন সব টোটাল কালো সম্পূর্ণ কালো রঙের ঘোড়ার মাঝে যদি এই ধরনের হাতে পায়ে এবং তাদের কপালে সাদা দাগ দাগওয়ালা ঘোড়া যদি তাদের মধ্যে ছেড়ে দেওয়া হয় বলছেন ইয়া আরিফু খাইলাহ তাহলে ওই সাদার দাগওয়ালার মালিক তার ঘোড়াকে চিনবে না তিনি বলেন তিনি আসবে তাদের হাত পা চেহারা এরকম চমকিতে থাকবে হাউদ আর আমি তাদের জন্য হাউজে কাউসারের সামনে অবস্থান করব। অপেক্ষায় থাকবো রাহ মুসলিম আমরা জানি যে আল্লাহ পাক যখন কবর থেকে মানুষদেরকে উঠাবেন তখন সকল মানুষকে একবারে উঠাবেন কিভাবে উঠবেন তারা উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবেন সই রকম কাপড় থাকবে না এবং খাতনাবিহীন খাতনা করাও থাকবে না এবং হাসরে মাঠে উঠাবেন মাঠটি হবে অত্যন্ত গরম মাঠ নিচে দিয়ে এবং মাথার উপরে থাকবে সূর্য এবং সূর্যটা কতটুকু এক মেইল সাহাবি বলছেন এক মাইল বলতে জমিনের মাইল নাকি সুরমা এটাকেও মাইল বলা হয় যে কাঠি দিয়ে কতটুকু উপরে থাকবে এক মাইল উপরে তো মানুষেরা সেই অবস্থায় ঘাম ছুটে কারো ঘাম টাকুনো পর্যন্ত কারো ঘাম কোমর পর্যন্ত আর কেউ পুরোটায় ঘামে ডুবে যাবে বলে সেই দিন এই কঠিন মুহুর্তে হাসরের মাঠে আল্লাহ পাক হাউজে কাউসার তাকে দান করবেন জান্নার থেকে একটি নদী দান করবেন হাউজ আর তিনি সেই নদীর পাশে দাঁড়িয়ে থাকবেন এবং অম্মদেরকে তিনি পানি পান করাবেন সুবাহ আল্লাহ মান শারি বা মিনহুল মেজমা আবাদান যে ব্যক্তি ওখান থেকে এক ঘন্ট পানি পান করবে সে আর কোনো দিন পিপাশিতে হবে না তো সেই দিন পানি পান করবে তো কিভাবে চিনবে উনি এই অজুর চিহ্ন দেখে তার উম চিনবেন এবং তাকে পানি পান করাবেন সম্মার চোত দশমনলী আমরা অজুর ফজিল সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম এ বিষয়ে আরও কিছু আলোচনা আমাদের সামনে আছে যেটা আমরা পরবর্তী দর্শনশাল আলোচনা করব আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেকেই শরীয়তের সঠিক জ্ঞান দান করুন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন এই বলে আজকের মতো এখানে শেষ করছি ওয়াহ দাওয়ানা আলহামদুলিল্লাহ হি রবুলি আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন কোর্ট আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন এল শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পিস টিভি মানবতার সমাধান विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद् तलोके शुन, जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कित बल माराम मीन आदिल्ला तिल हकाम यमे दर्शे हादिसर सुव्यवस्था करकल के सुनारंत्रण देख बलुबुलिस शुम्र पिछटी बांगल बिल माराम रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर देर टाय बांगे पिस्टिंग